আর কাফেরদের ও মুনাফিকদের কথা মানবেন না নিঃসন্দেহে আল্লাহ মহা জ্ঞানী হাকিমান প্রজ্ঞা আর তার খবর রাখেন এবং আপনি আল্লাহ আল্লাহর ভরসা রাখুন বস্তুত আল্লাহ কার্য নির্বাহ রূপে যথেষ্ট ما جعل الله الله تعالى سشت کرن لرجل من قلبين في جوفه کرو بقه دوتي جدوئي وما جعل سشت کرن ازواجكم اللات ازواجكم اللائي تظاهرون تم در شئ اسطرقون زادر شخص تمنا زيهار کرتا من هن ام حاتكم تم در پروکتو ما وما جعل ادعياءكم ابناءكم এবং তোমাদের পোষ্য পুত্রদেরকেও তোমাদের প্রকৃত পুত্র করেননি এবং তিনি সরল পথ প্রদর্শন করেন তোমরা তাদেরকে তাদের প্রকৃত পিতাগনের প্রতি সম্বোধন কর निकट न्यसंगत कथा पितृगण ना जानो फाइवानी तबा तुम धर्मी भाई अमाओ कबा এই ব্যাপারে তোমাদের যে ভুল হবে এবং আল্লাহিম নবী মুমিনদের সাথে তাদের আত্মার চেয়েও অধিক সম্পর্ক রাখেন এবং নবীর স্ত্রীগণ তাদের মতো তাদের মাতা অপেক্ষা কিন্তু যদি তোমরা নিজের বন্ধুদের সাথে কোন সদ করতে চাও তবে তা জায়জ আছে তা না লিখিত আছে আর যখন আমি গ্রহণ করলাম আপনার নিকট হতেও মৌসা এবং নু ও ইব্রাহিম ও ইসাম এবং মারিয়ামের পুত্র ঈসা হতেও আিন এবং আমি তাদের নিগণ হতে নিয়েছি লিয়াস যেন আল্লাহ তালা সেই সত্যবাদী পয়গম্বরগন হতে তাদের সত্য পরায়ণতার অনুসন্ধান করেন কাফেরিনা আজাবান আলিমা এবং তিনি কাফেরদের জন্য যন্ত্রণাময় আজাব প্রস্তুত করে রেখেছেন তখন আমি তাদের প্রতি এক ঝঞ্ঝা ঝড় ঝঞ্ঝা প্রেরণ করলাম আনলাম তারা এবং এমন একটি বাহিনী প্রেরণ করলাম যা তোমাদের দৃষ্টিগোচর হয়নি وكان الله بما تعملون بصيرا ار الله تعالى তোমাদের কাজগুলি দেখছেন ইদ জাউকুম যখন তারা তোমাদের উপর চরাও করেছিল মিন ফাওকিকুম তোমাদের উপরের দিক হতে ও মিন আসফাল মিনকুম তোমাদের নিম্ন দিক হতে ও ইদ এবং যখন চক্ষু সমূহ হয়ে গিয়েছিল অবালগতিল কুলুবুল হানাজির এবং কলিজা সমূহ হওয়ার উপক্রম হয়েছিল আর তোমরা এবং যখন মুনাফিক অর্থাৎ ওই লোকের লোকেরা যাদের অন্তরে ব্যাধি আছে তারা মা যখন তাদের মধ্যকার কতিপয় লোক বললা হেবের অধিবাসীগণ এখানে তোমাদের কোন স্থান নেই ফিরে আর তাদের অত তা অরক্ষিত নয় এরা কেবল পলায়ন করতে চাচ্ছে ूहे खुद अल्प अवस्थान कर তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না আর আল্লাহর সাথে যে অঙ্গীকার করা হয় তৎ সম্পর্কে জিজ্ঞাসিত হবে আপনি বলে দিন পলায়ন করা তোমাদের কিছুমাত্র উপকারী হতে পারে না এটাও বলে দিনকে আল্লাহ রক্ষা করতে পারে যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে ইচ্ছা করেন তিনি তোমাদের তোমাদের মধ্যকার ওই সমস্ত লোকদের যারা প্রতিরোধকারী হয় আপন বলে যখন ভয়ের সম্মুখীন হয় তখন আপনি তাদেরকে দেখতে পান যে তারা আপনার প্রতি এমনভাবে তাকাতে থাকে যে তখন তোমাদেরকে অতি তীব্র ভাষায় তিরস্কার করতে থাকে এবং এটা আল্লাহ তাল্লাহ পক্ষে খুবই সহজ ইয়াহুনা তাদের ধারণা এই যে আল আহ এই সৈন্য দলে এখনো চলে যায়নি আহাবু আর যদি হতো যদি আমরা শহরের বাইরে যে পল্লীবাসীদের মধ্যে থাকতাম যেন তথায় থেকে তোমাদের সংবাদ জিজ্ঞাসা করতে থাকে আর যদি তোমাদের মধ্যেই থাকে অর্থাৎ সেই ব্যক্তির জন্য যে ভয় রাখে আল্লাহির আল্লাহ এবং শেষ দিবস হতে রাজাকার আল্লাহ কে এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে এবং যখনমিনগন ওই দল সমূহকে প্রত্যক্ষ করল অল তখন বলতে লাগল হ্যা এটা তাই যা সম্বন্ধে আল্লাহ এবং তারা তার রসুল আমাদেরকে সংবাদ দিয়েছিলেন আল্লাহ এবং তার রসুল সত্যই বলেছেন এবং এতে তাদের ইমান ও আনুগত্যের আরো উন্নতি হল তারা আল্লাহর সাথে যে কথার অঙ্গীকার করেছে তা সত্যে পরিণত করেছে কব নাহবাহু অতঃপর তাদের মধ্যে পাই লোক নিজেদের সংকল্পকে একটু পরিবর্তন করেনি লিয়াজাম লহ এই ঘটনাটি এজন্য ঘটেছিল যেন আল্লাহ বিনিময় প্রদান করেন সত্য সত্যপরায়ণতার প্রদান করলে আল্লাহাল কাফেরদেরকে হটিয়ে দিলেন তাদের ক্রোধ সহকারে তাদের এবং আল্লাহ নিচে নামিয়ে দিলেন আল্লাহ যারা তাদের সহায়তা করেছিল মিন আহলে কিতাবদের মধ্যে এবং আর কতক কে বন্দি করলে এবং তোমাদেরকে মালিক করে দিলেন আর বাহম তাদের জমিন ও তাদের গৃহসমূহ এবং আল্লাহ প্রত্যেক বস্তুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন আপনি আপনার স্ত্রীগণ কে বলে দেন ইং কু তুন দুনিয়া। যদি তোমরা জীবন কামনা করো না তাহা এবং তারা আর যদি তোমরা আল্লাহকে এবং তার চাও কে চাও এবং পরলোক কামনা করো আদাল মহাসিনা তোমাদের মধ্যে যে কেউ ঘটাবে প্রকাশ্য ভাবে অনর্থ দেওয়া হবে وكان ذلك على الله يسيرًا এবং এটা আল্লাহ তাআলার পক্ষে খুব সহজ। ومن يقت من كنا এবং তোমাদের মধ্যে যে কেউ অনুগত হয়ে চলবে بالله ورسوله الله ও তার রাসূলের ওয়া তাআমাল সলিহান এবং नेक কাজ করবে নুতিহা আজরাহা মাররাতাইনি তবে আমি তাকে তার প্রতিফল দ্বিগুণ প্রদান করব। আর আমি তার জন্য তোমরা সাধারণ স্ত্রী লোকের মতো নিতনা যদি তোমরা আল্লাহ ভীতি অবলম্বন করোল তবে তোমরা বাকে কোমলতা অবলম্বন করো না এবং তোমরা নিজেদের গৃহসমূহে স্থিরভাবে অবস্থান করো না যা হিল উলা এবং পূর্বের অজ্ঞতা যুগের প্রথানুযায়ী চলা ফেরা করো না এবং তোমরা যথারীতিহ আহর তো কেবল এ অভিপ্রায় যে কলুষতাকে দূরে রাখেন আহলাল বাইতি হে নবীর গৃহবাসিনীগণ ওয়ায়তু তাহিরকুম তাপু হিরাও এবং তোমাদেরকে সর্বতোভাবে পবিত্র রাখেনoad করুণা এবং তোমরা তা শরণ রাখো আর তোমরা তা শরণ রাখো মায়তুলা ফি বয়ুতিকুমনা যা তোমাদের গৃহসমূহে চর্চা হয়ে থাকে মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা আল্লাহ তাআলা সেই আয়াতসমূহ এবং সেই জ্ঞান ইননামুল্লাহ কানাল আতোয়ifan খবীর নিশ্চন্দে আল্লাহ তাআলা সুক্ষদর্শী পূর্ণ খবরদার ইন্নাল মুসলিমিনা নিঃসন্দেহে ইসলামের কার্য সমাপনকারীগণ ওয়াল মুসলিমাতি এবং ইসলামের কার্য সমাপনকারিণীগণ ওয়ালমুক মিনিনা এবং ইমান আনায়নকারীগণ ওয়ালমুক মিনাতি ও ইমান আনায়নকারী ইমান আনায়নকারীগণ ওয়ালমুক মিনাতি ও ইমান আনায়নকারিনীগণ এবং আনুগত্যকারীগণ ও আনুগত্যকারীগণা বৃন্দিরত এবং ধৈর্য শিলগণ ও ধৈর্য শিলা বৃন্দ ও খেলা এবং বিনয়ী পুরুষগণ ও বিনয়ী নারীগণ অলমুত সদ্বে এবং দান শিলগণ অল মুদ ইমাতি এবং রোজাদার পুরুষগণ ও রোজাদার নারীগণ এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারীগণ স্মরণকারী নিহ তাদের সকলের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মাঘিরতন কমা আজরান আবুমা ও মহান প্রতিদান মা এবং কোনো ইমানদার পুরুষ ও কোনো ইমানদার নারীর পক্ষে সম্ভব নয় আমরান যে যখন আল্লাহ ও তার রসুল কোনো কাজের নির্দেশ প্রদান করেন আইয়া কুন আলহমুল খিয়ারত তখন তাদের কোনো অধিকার থাকে না মিন আমরহিম সেই কাজে ওয়ামাইয়া আর যে ব্যক্তি আল্লাহ আন আলাইহি, সে ব্যক্তিকে আল্লাহ তালা যাকে অনুগ্রহ করেছেন আলাইহি এবং আপনিও যাকে অনুগ্রহ করেছেন দিনে আল্লাহ যার প্রকাশকারী ছিলেন এবং আপনি মানুষকে ভয় করছিলেন আর আল্লাই হচ্ছেন অধিকতর সাহু আপনি তাকে ভয় করেন কাহা। তখন আমি আপনার সাথে তার বিবাহ করিয়ে দিলাম লিকাইলাই না যাতে মোমিনদের জন্য কোনো সংকীর্ণতা না থাকে তাদের পোষ্য পুত্রদের স্ত্রীগণ সম্বন্ধে যখন তারা তাদের প্রতি নবীর উপর কোনো দোষারোপ নেই নবীর জন্য আল্লাহ তালা যা নির্ধারণ করে দিয়েছিলেন তদ্বিশয়ে সুনি আল্লাহ তাল্লা রীতি করে রেখেছিলেন তারা এরূপ ছিলেন যে আল্লাহ তাল হুকুম সমূহ পৌঁছাতেন এবং তাকে ভয় করতেন এবং আল্লাহ বিন কাউকে ভয় করতেন না এবং আল্লাহে কিন্তু তিনি আল্লাহর এবং সমস্ত নবীর শেষ ওয়াক আল্লাহ আলীমা আর আল্লাহ তহ প্রত্যেক বিষয়ে খুব অবগত আছেন সকাল ও সন্ধ্যা হুয়াল্লা আলাইকুম। তিনি এমন যে তোমাদের প্রতি রহমত প্রেরণ করেন ও মাইল এবং তার ফেরেস্তা গণ লিও যেন তোমাদেরকে আনায়ন করেন আল্লাহ মেহরবান সেদিন তাদেরকে যে অভিবাদন করা হবে যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সালামুন তা এ হবে আলাইকুম। আমি আপনাকে এমন মর্যাদাশীল রূপে প্রেরণ করেছি যে শাহিদান আপনি সাক্ষী হবেন আর সুসম্বদাতা ও ভয় প্রদর্শনকারীন ইলন পক্ষ থেকে বড় অনুগ্রহ আর আপনি মানবেন না कार्यनिर तुमरा जदि मुमिन नारी विवाह कर কোনো ইত নেই তা যা তোমরা গণনা করবে সুতরাং তাদেরকে কিছু ভাতা প্রদান তাদেরকে কিছু ভাতা প্রদান করো করো আমি আপনার জন্য আপনার সেই বিবিগণ কে হালাল করেছি যাদেরকে আল্লাহ গনিমতের মাল সরফ আপনাকে দান করেছেন আপনার চাচার আম্মাতিকা। যারা আপনার সাথে হিজরত করেছে এবং ওই মুমিন নারী কেও ইন যে বিনা বিনিময় নিজেকে নবীর হস্তে সমর্পণ করে যদি ইচ্ছা করেন এ সমস্ত হুকুম আপনার জন্য নির্দিষ্ট করা হয়েছে অন্যান্য মুমিনদের জন্য নয় অদ আলিম না আমি ওই সমস্ত হুকুম অবগত আছি মা ফারদনা যা আমি নির্ধারিত করেছি আলাই হিম তাদের জন্য दूरे रखते मीन मध्य যাদেরকে দূরে রেখেছিলেন ফালা আলাইকা তাতে আপনার কোন গুণাহ নেই আদনা এতে অধিক আশা করা যায় যে আংতা কর্রনা তাদের চক্ষু শীতল থাকবে এবং ব্যথিত মন হবে না ওয়া ইয়া রাব্বিনা এবং তারা সকলে সন্তুষ্ট হবে সন্তুষ্ট থাকবে বিমা আতায়তাহুন্না কুল্লুহunna যা কিছু আপনি তাদেরকে দান করবেন তাতে ওয়াল্লাহু ইয়ালামু আল্লাহ তাআলা সমষ্টি অবগত আছেন মাফী কুলুবিকুম যা তোমাদের অন্তরে আছে ওয়া কানাল্লাহু আলিমান হাকীম হালীমা আর আল্লাহ তাআলা মুহাগানি পরম সহিষ্ণু লা ইয়াহিল্লুলাকা নিসা উম মিন বা'দু আর আপনি এই স্ত্রীগণের পরিবর্তে অন্য স্ত্রীগণ গ্রহণ করেনা যদিও তাদের সৌন্দর্য আপনার মনোপ্রুত হয় কিন্তু ওই স্ত্রী লোক যে আপনার মালিকানাধীন হয় তোমরা নবীর গৃহসমূহে প্রবেশ করোনা ই কিন্তু যখন তোমাদেরকে অনুমতি দেওয়া হয় ইমিন আহারের জন্য খাওয়ার জন্য ডাকা হবে ফাদ খুলু তখন প্রবেশ করোা তোমর যখন আহার সমাপ্ত করো তখন উঠে চলে যে थने लिप्त परिष्कार कथा लज्जा बोध कर हुए थाके। এটা তোমাদের অন্তর ও তাদের অন্তর পবিত্র থাকার উত্তম উপায় তোমাদের পক্ষে রসুল্লা সাল্লামকে কষ্ট দাও এবং এটাও জায়জ নয় তার এটা আল্লাহর নিকট অতিব গুরুতর ব্যাপার যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো আউ তুক ফুহু তা গোপন রাখো কান্ল আলীমা। তবে আল্লাহ প্রত্যেক বিষয়ে অবগত আছেন লা ফি নবী পত্নীগণের পক্ষে তাদের নিজ নিজ পিতার সামনে যাওয়া সম্বন্ধে কোনো গুনা নেই আবনা ইহিনা আর না সিও পুত্রগণের ইহোয়ান ইহিননা আর না সিও আর না আর না আর না আর না নিজের কীতদাসীদের আল্লাহকে ভয় কর্লা নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেক বিষয়ে পর্যবেক্ষক প্রতি মানু হে মুমিনগণ সল্লু আলাইহি তোমরাও তার প্রতি রহমত অর্থাৎ দরুদ পাঠাতে থাকো অসাল্লিম তসলিমা এবং অধিক পরিমাণে সালাম পাঠাতে থাকো এবং আল্লাহআ তাদের জন্য অবমাননা প্রস্তুত করে রেখেছেন এবং যারা কষ্ট দেয় আলমা মোমেন পুরুষদেরকে এবং মোমিন নারীদেরকে বিগ মাসাবু এমন কোনো কাজের দোষারোপ দ্বারা যা তারা করেনিহ দামালু তবে তারা বহন করে বহুতানা ইসমাম মোবিনা মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা এবং মুমেন এবং অন্যান্য মুমিনদের মহিলাদেরকেও নাহিননা তারা যেন শশ চাদর নিজেদের মুখমন্ডলের উপর মাথা হতে নিম্ন দিকে একটু ঝুলিয়ে দেয় হি যদি তারা বিরত না হয় আর ওই সমস্ত লোক যাদের অন্তর সমূহে কলুষতা রয়েছে वाल फिल एवं लोग के। ला नुग तब अवश्य तरफ परमशालीपर तरा अपार निकट मदिनकाली अवस्थान करते তাও অভিশপ্ত অবস্থায় যেখানে তাদেরকে পাওয়া যাবে হত্যা করা হবে আল্লাহ নিজের এ বিধানী জারি রেখেছেন ফিল্লাদিনা কবলু ওই সমস্ত লোকদের মধ্যেও যারা পূর্বে গত হয়েছে এবং আর আপনি পাবেন না লি সুনিল্লাহলা আল্লাহর বিধানে কোনো পরিবর্তন এরা আপনি বলে সংঘটি হয়ে যাবে নিঃসন্দেহ আল্লাহ হতে দূরে রেখেছেন আর তাদের আর না কোনো সাহায্যকারী যেদিন তোজকে তাদের চেহারা উলট পালট করা হবে তখন তারা বলবে এবং এটাও বলবে রবানা হে আমাদের রব ইন আনা আমরা আমাদের নেতৃবৃন্দ ও আমাদের মাতবর গণের কথা মান্য করেছিলাম তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন এবং তাদের প্রতি অভিসম্প করুন গুরুতর আমানু। হে ইমান প্রমাণ করে দিলেন এবং তিনি আল্লাহ তাল্লাহ সমীপে বড়ই সম্মানিত ছিলেন এবং তোমাদের গুণাসমূহ মাফ করে দেবেন আর যে ব্যক্তি আল্লাহ তার রসুলের আনুগত্য করবে মহা সফলতা লাভ করবে আমি এ আমানত পেশ করেছিলাম তারা আমানত গ্রহণ করতে অস্বীকার করল আশফা মিনহা এবং তা হতে ভীত হয়ে গেল ইনসান এবং মানুষ তাকে নিজের জিম্মায় গ্রহণ করল কানা হুকানা জাহুলা নিশ্চয় মানুষ প্রতিশয় জালিম অজ্ঞ لعذب الله برنام فالأيه لجاء الله شخصت ديبن المنافقين والمنافقات منافق بروش و منافق ناردر کے والمشركين والمشركات ايبن انشباد پروش کے و انشباد ناردر کے و يتوب الله على المؤمنين والمؤمنات و خانت رتن مومن بروش ايبن مومن ناردر پتی کريپا ديشتی کربن و كان الله غفور الرحیم ايبن الله تعالى اتی خماشی القروم دویا موين